আরেকটা কথা বলা দরকার বৈষ্ণবের বঞ্চনাময় স্বরূপ আছে বৈষ্ণবের এক বাস্তব বাস্তবস্বরূপ আছে এই কথাগুলো কট্টর গৌরী মঠে যারা তারা অনুভব করবেন বৈষ্ণবের দুটো স্বরূপ আছে বৈষ্ণব যদি বৈষ্ণব যদি লক্ষ্য করে। আপনি দিনের পর দিন সেই বৈষ্ণবকে ঠকাতে চাইছেন সঙ্গে সঙ্গে তিনি করবেন কি আপনাকে আপনার সামনে আপনার একটা কি করবেন একটা অন্নস্বরূপ প্রকাশ করে দেবে। সেটাকে বলে বঞ্চনাময় স্বরূপ বোঝা গেল কি বললাম কি অনুভব করতে পারবেন না আপনারা বঞ্চনাময় স্বরূপ খুলে দেবে আপনি মনে করবেন ইনি বৈষ্ণব এরকম বৈষ্ণব কিন্তু আসল জানতে পারবেন না আর যাকে বাস্তব বাস্তবভাবে সেই বৈষ্ণব কৃপা করবেন কট্টর বাস্তবভাবে তার সম্মুখে তিনি নিজের বাস্তব স্বরূপটা খুলে দেবেন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন বেশি কথা বললে অনুভব করতে পারবেন না ছিল ভক্তি ঠাকুরকে তাকে তাকে তার যেহেতু একটা বিশাল পজিশন ছিল ঠাকুর একটা অন্য লেভেল লোক ছিলেন তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে কলকাতা ইউনিভার্সিটির সিনেট হল এবং বিশ্ব হিন্দু পরিষদ অন্য বড় বড়ো জায়গায় তিনি ভাষণ দিতেন ইংরেজিতে বাংলাতে হিন্দিতে ফার্সি ভাষা বলতে পারতেন সংস্কৃততে অনর্গল বলতেন এবং তার ইংরেজি এত সোজা ছিল বর্তমান যুগে আমরা বলি মডার্ন ইংলিশ ভক্তিমিনোদ ঠাকুর ইংরেজি খুলে যখন আমি কাজ করি তখন আমি অবাক হয়ে যাই যে ছিল ঠাকুর এক দেড়শো বছর আগে ঠাকুর দেহ ১৯১৪ সালে তাহলে হিসাব করলে দেখা যাবে ১৯১৪ যদি হয় তাহলে ১৯১৫ এটা চলছে তাহলে এক একশো বছর আর তিনি প্রকটলীলা কালীন অবস্থায় তা ধরলে দেড়শো বছরই হল ওই সময়তে তিনি এরকম ইংরেজি লিখতেন আমি মাতা চুল আমি ঠাকুরের ইংরেজি এত বেশি পছন্দ করি এত আনন্দ লাগে যে এত সোজা ইংরেজি কী করে লিখতেন তিনি এত সোজা ইংরেজি বাংলাও অত্যন্ত সোজা ভাষায় বলতেন তিনি প্রথম এই সমস্ত বিদ্যত মন্ডলিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে জোড়াসা করে তার রবীন্দ্রনাথের দাদার সঙ্গে তার একটা হৃদয় ছিল শিশুর কুমারের সঙ্গে তার বন্ধু মানে ছিল দাদা দাদা বলতেন তাকে কিন্তু কেউই বাস্তবিক পক্ষে ভক্তবন্দ্র ঠাকুরকে দেখেও দেখেননি পশ্চান্নপি নপাশাতি ভাগবতের ভাষায় দেখেও দেখতে পারবে না চিনেও চিনতে পারবে না একটা উদাহরণ দিন যে উদাহরণটা দিলেন সৌরভদাস বাবা বলে একজন ভক্তিমন ঠাকুরে ভুল বুঝেছিলেন আচ্ছা আর একটা উদাহরণ দিই শিল ঠাকুর যখন মানিকতলায় তার বাড়িতে অবস্থান করছিলেন সেই সময়তে তার কাছে অনেকই যেহেতু তার একটা পজিশন ছিল তাকে অনেকেই জানতেন নাম করা তার কাছে অনেকেই আসতেন আমাদের মধ্যে অনেকে দেখবেন একটা ধারণা আছে একটা নাম করা লোকের সঙ্গে গায়ে ঘেঁষে থাকলে সুবিধা হয় কেন আমারও ক্যামেরাতে ফটো উঠবে আর লোকে জানতে পারবে আমি একটা ইম্পর্টেন্ট লোক ওই ব্যক্তি আমাকে ভালোবাসে ওই জন্য দেখবেন নাম করা নামকরা গুরু বৈষ্ণবের সঙ্গে বেশি লোক গায়ে ঘাসতেছে একমনি জানে ওনার সঙ্গে তো মু বা উনি ওনার সেবা করেন তার মানে উনিও বড় বৈষ্ণব এটা প্রতিষ্ঠা প্রাপ্তির একটা আশা থাকে যাই হোক এগুলো পরে আমি আলোচনা করব এটা পদ ব্যাপার শিল ঠাকুরের কাছে অনেক ব্যক্তি আসতেন गुरु वैष्णव मतलब गुरु वैष्णव के बला है बांछा कल्पतेर बांछा कल्पेव बोला मतलब दिए जा मतलब अपन पूर्ति जो अपराध करें तो डेजरस शिल ठाकुर जो बाड़ी अवस्थान सुस्थ असुस्थ लीलाझे माझे से प्रफेसर शिल भक्तिम्द ठाकुर प्राय जेत माझे तीन रिटायर और ठाकुर तो रिटायर अनेक दिन आगे ही ठाकुर जो चले गए एक दिन विमला प्रसाद सरस्वतर उल्टोडांग उल्टोडांग जंशने जो प्रथम गौड़ी स्थापित है सेमला प्रसाद सरस्वत सरस्वती ठाकुर तरज एसे बोल जे अपनारबा खूब भलोबाजें खूब सम्मान करतें আপনার বাবা আমাকে প্রচন্ড সম্মান করতেন আমার আমাকে বলতেন গীতা করুন আমি শুনব আমি গীতা পাঠ করে তাকে শোনাতাম বিমলা প্রসাদ সরস্বতী অর্থাৎ প্রহুপার অবাক হয়ে তার চোখের দিকে খালি তাকিয়ে রয়েছেন একটা কথা বলছেন না একটা হ্যাঁ না কোন শব্দ না খালি ও যা বলছেন তিনি চোখের দিকে তাকিয়ে রয়েছেন অবাক হয়ে তারপর যখন ওনার এত সম্ভাষণ নিজের যা আমি কত বড় যখন শেষ হলো তখন তিনি আস্তে করে একটা কথা বললেন আপনি ছিল শিল্প সচিদানন্দ ভক্তিম দেখেন নাই না না, আপনি কি বলছেন আমি তো বলছি প্রায় আমাকে করে বসাতেন কত কিছু দিতেন খেতে বলতেন গীতা করুন আমি শুনব আমি তাকে গীতা শোনাতাম আবার প্রভুপাত বললেন আপনি আপনার সমগ্র জীবনে ছিল সচিদানন্দ ভক্তিম ঠাকুরকে দেখেন নাই আবার তিনি প্রশংসা আরম্ভ করলেন নিজের তৃতীয়বার বলার পর সেই প্রফেসর মানুষের রেগে আগুন হয়ে থাকে বলে আর জীবনও আপনার আসবো না আপনাকে যত বলছি আমি ঠাকুরের সাথে যেতাম ভক্তিম ঠাকুর আপনাকে ভালোবাসতেন আমার সঙ্গে চিনা যাওয়া ছিল আপনি তত বলছেন চিনি না আমি কোনদিন আপনার কাছে আসবো না যদি রাগ করে যখন চলে গেলেন তখন ফৌপাদ মু বললেন আমার কথার মানেটা বুঝতে পারল না ঠিক একটু আগে যে কথাটা আমি আপনাকে বলেছিলাম যে যে কোনো শব্দ ব্যবহার করা হবে বৈষ্ণব জগতে से स्टाम्प मारा इटी स्टामड अर्थात एप्रुव्ड अनुमोदन आगवान्वर सेब्दार माननी नाओ बुझते प्रकृत की, की बोलते चाहिए से प्रभुपल शुद्ध गुरु वैष्णव के क्यों चोखे द्वारा देखते परेना शुद्ध गुरु वैष्णव जो इच्छा करें वंचना करबेंगे वंचना कर देवें अपना का वास्तव स्वरूप खुलबें ना আপনাকে যেমন ওই প্রফেসর মানুষকে ঠকালেন ভক্তিময় ঠাকুর তিনি জানেন তার প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা তার আস্তর ভক্তি পাওয়ার ইচ্ছা নেই ভক্তিময়টাকে ঠকিয়ে দিয়েছেন একটু গীতাটা পাঠ করুন না একটু শুনি তিনি কিন্তু চুপচাপ রয়েছেন ভজন করে যাচ্ছেন গীতা পাঠ তিনি শুনি ওর মুখে কি গীতা শুনবে ওর মুখে গীতা পাঠ শুনে গঙ্গায় চান করে আসতে হবে ওর মুখে গীতা শুনে আরেকটা উদাহরণ দিন শ্রীরা পুরুষোত্তম বিকে পুরু এ শিল সচিদানন্দ ভক্তিমেন্দ্র ঠাকুর যখন তিনি চলে গেলেন উনিশশো সালে তার কয়েক দিনের মধ্যেই ছেলে বহুপাদের কাছে বিভিন্ন রকম বদনাম আসতে আরম্ভ করল বহুপাত যখন শুদ্ধ ভক্তির কট্টর ধারা গৌরীয় মঠের বজায় যেমন আমি আমি ওই জন্য অনেকের কাছে অপ্রিয় ভাজন হই আমি বুঝতে পারি কপরতা করছে কিন্তু কিছু বলি না তাকে ঠকিয়ে দিয়ে চলে আসি কি করবো সে ঠকতে চাইছে সম্মান সম্মান দিয়ে তার সব চলে এলাম দেখ আস জানতে পারলাম কিছু দিয়ে গেল না এটি ভালো ছিল ঠাকুর যাওয়ার পরে বলছেন প্রভুপাত বলছেন বিমলা প্রসাদ আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আপনার বেশি বাড়াবাড়ি দেখছি শিল ভক্তি ঠাকুর তো এত কড়া ছিলেন না আমরা দেখেছি উনি কীর্তনের পার্টি আসতেন শান্তিপুর থেকে এদের কত সুন্দর কীর্তন হতো আর সব আপনি খালি বাধা দেন এটা করার না ওটা করবেন না ওখানে যাবেন না যেমন আমি বলি পাগল লোক আমি আমি একটা ব্র্যান্ডেড পাগল ই খালি বলেন ওখানে যাবেন না ওখানে যাবেন না এটা করবেন না ওটা করবেন না আপনারা সাবধানে থাকুন কেন ওইরম বলেন পাগল হয়ে গেছে নাকি মানুষকে ভালোবাসে না আচ্ছা ভালোবাসাটা কিভাবে দেখা ভালোবাসাটা কাকে বলে হনুমানজিকে সন্দেহ করেছিলেন লক্ষণজি মহারায় শুনে হনুমানজি তখন জবাব দিয়েছিলেন এসব কথা এখানে আর বলবো না পরে তো বুকটাকে চিড়ে দেখিয়েছেন দেখো আমার ভেতরে কে আছে রামলক্ষ হ্যাঁ ভেতরে যে সীতা রাম বসে রয়েছেন এসে হনুমানজি বুঝতে পেরেছিলেন কেন সেও সেবক তত্ত্ব ইনি সেবক তত্ত্ব এরকম হয় অপ্রাহিত যখন আমাদের লক্ষ্মণজি তো সাধারণ ব্যক্তি নয় তথাপি লীলা করে দেখালেন ভক্তিবাদ ঠাকুর সম্বন্ধে এরকম ধরনের কথা ভক্তিবাদ ঠাকুর তো এত কড়া ছিলেন না আপনি খালি বলেন এই কীর্তন করবেন না ওই কীর্তন করবেন না এখানে যাবেন না তিনি বেশ ভালো ছিলেন তিনি দেখবেন হতো রসের কীর্তন হতো আমি তো হেসে গুটি পাঠি যারা জড় জগতে রসেতে টৈটুম্বু যারা মেয়ে ছেলে বেটা ছেলে যারা কিছু দেখতে শেখেনি সেই সব ছাগলগুলো হয়ে গেল রসের লোক ছাগল নাম দিয়েছি আমি রসে ডুবে রয়েছে মেয়ে ছেলে আর ব্যাটে ছেলে কিছু দেখতে পায় না বৈষ্ণবের দর্শনটা তো নিচু নয় ঘৃণ্য ওই জন্য বলবো মরার পর বিষ্ঠার পোকা হয়ে জন্মাতে হয় যারা গুরু বৈষ্ণবের দর্শন বুঝতে পারে না উল্টো বজে অপরাধ করে জন্ম জন্ম কৃমিকিট হয়ে জন্মায় তারা কেন বলে যদি তাকে বিশ্বাস করো সে তো তোমার রোগটা সারাতে এসছে তা বিশ্বাস করলে পুরোটা করো একটু বিশ্বাস করবে একটু করবে না এটা তো হয় না সত্য সত্য অর্ধসত্য বলব আমি আসনে বসে সত্য বলবো কিন্তু আর্ধেক সত্য বলব এটা কি হয় হা ট্রুথ মোর ডেঞ্জারাস দেন ফুল দেন লাই মিথ্য থেকে অর্ধেক সত্যটা আরও ডেঞ্জারাস মিথ্যে হলে আমি জানতে পারি মিথ্যে কিন্তু আর্ধেক সত্যটা বলা হচ্ছে আরো ডেঞ্জারাস কেন মিথ্যে বললে পরে আপনি সাবধান হয়ে যাবে কিন্তু অর্ধসত্য বললে করে সেটা হচ্ছে বোর ডেঞ্জারাস তখন ভক্তিপী ঠাকুরের সম্বন্ধে যখন এইসব কথা বললেন তখন প্রভুপাদ দায়িত্বহীন ভাষায় জবাব দিলেন এক্ষুনি ভক্তিমোথ ঠাকুর এই সবে গেছেন কদিন হলো এখনি তার সম্বন্ধে এইসব কথা আপনারা বলতে আরম্ভ করলেন নিন্দা মন্দ আরম্ভ করলেন কী ভেবেছেন আপনারা আমি চলে গেল তো আমার সম্বন্ধে আপনারা নিন্দা করবেন আমার সম্বন্ধে তো নিন্দা করতে পারে অনেক লোক অনেক কিছু ছড়িয়ে দিতে পারে কিন্তু তাদের যদি বিকৃত মস্তিষ্ক সুস্থ হয় ता जान महाराज की दीते चाय यहां तार अनुभव कर चुप हो जाए सब चेस घृणार जिन हल राजनीति सब चे, चे मानुष के बारे नीचू स्तरे पशु लेवे नहीं जाए से व्याख्या करल देखा दृष्टि श्रील भक्तिपिनोद ठाकुर शांतिपुर केहजिया कीर्तनिया दल के डेके आनतें আপনারা সেইটি তো ভক্তিম ঠাকুরের স্বরূপ জেনেছেন কিন্তু নট দ্যাট তা নয় আপনারা ভুল জেনেছেন না আমরা নিজে চোখে দেখেছি আমরা নিজে চোখে দেখিছি কীর্তন হতো ভক্তিম ঠাকুর আসনে বসে রয়েছেন বসে রয়েত মালা করতেন শুনতেন আপনাদেরকে ঠকিয়েছেন তিনি ঠকিয়েছেন হ্যাঁ ভক্তিম ঠাকুর শান্তিপুর থেকে এই সহজিয়া কীর্তনীয় দলকে এনে লটকা চুল এরম ভাই চুলগুলোকে নামাবে সর্ষে তেল মাখা আর লেটা মাছের ঝোলও খায় আবার ভক্তিও করে সবই সম্ভব কলিকালে এমন কিছু অসম্ভব বলে কিছু নেই কলিকালে সব সম্ভব ওই জন্য আমরা শুনি গুরুবর্গের মুখে একটা মজার কথা মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বলহরি বল এটা বলে ঠকাতেন কেন ওই একটা আমাদের পরবর্তীকালে অনেক গুরুবর্গ যিনি আর নাম বলে লাগে তারাও এরকম চালাকি করেছেন অত্যন্ত সুন্দরী মহিলাগুলোকে ইচ্ছে করে হরিকতা শিখিয়ে আচরণ শিখিয়ে ভেতরে কিন্তু শাসন বৃদ্ধ মানুষ তিনি যা ওখানে দাঁড়িয়ে হরিকথা বল কেন আম যদি সাধারণ একটা ব্যক্তি এই ব্যক্তি যদি বলতে আরম্ভ করে কেউ যাবে না স্বাভাবিক ওই মহিলা যখন বলতে আরম্ভ করলো কে বলছে গিয়ে যাইতো বিদেশি নি আবার সব ভিড় হয়ে গেল সে বলতে আরম্ভ করলো তারপর তার গুরুর পরিচয় রে বলুন তার কাছে এলো কীভাবে ধরে নিয়ে আসে অর্থাৎ কী কারে দিয়ে যেমন মাছকে ধরে নিয়ে আসে ওইটা যে চালাকি এটা আবার সবাই করতে পারবে না এই নকল করতে গেলে ডিগবাজি ঘেয়ে পড়বে এটা অসৎগুরু অনেক আছে তারা করলে হবে না এটা অবশ্য প্রহুপাত করেননি পরবর্তীকালে স্বামী মহারাজ আদি করেছিলেন বহুপাত কখনও করেন স্ত্রী প্রসঙ্গ শুনলেই কেঁপে উঠতেন এক এমন কি লাইব্রেরির ভেতরে গুরু ভার পদ্মারী থেকে শুনেছি আচরণগুলো শুনে রাখুন তাহলে আমাকে ভুল বুঝবেন না চৈতন্য মঠের লাইব্রেরির ভেতরে প্রহুপাত কাজ করছেন হঠাৎ তখন তিনি ব্রহ্মচারী অবস্থা সাদা কাপড় হঠাৎ প্রহুপাত চিৎকার করতে আরম্ভ করলেন এখানে কি কেউ নেই এখানে কি কেউ নেই কোথায় গেল সব গুরুপাত পদ্ম তখন ব্রহ্মচারী ছিলেন বলবেন প্রহুপাত চিৎকার করছেন কি ব্যাপার হঠাৎ ছুটে গেছেন লাইব্রেরিতে কি হল গিয়ে দেখেন প্রভুপাদের পূর্বাশ্রমের বর্দি যে মায়ের মতো বয়স প্রায় তিনি ঢুকে পড়েছেন লাইব্রেরিতে কেউ নেই তিনি কিন্তু মায়ের মতো বর্দি হঠাৎ না বলে ঢুকে পড়েছেন চিৎকার করতে আরম্ভ করেছেন বউবা কেউ কি নেই এখান তার অর্থ হল এক মুহূর্তের জন্য ত্যাগী ব্যক্তি তার নিজের মা নিজের দিদি বোন কাউর সঙ্গে কিন্তু এখনকার দিনে কী কেউ মানছে আমি তো এই ধরনের ভক্তিগুলোকে বেলচা দিয়ে তুলে জঞ্জালে ফেলে দিই ওই জন্য আমি এক ঘরে হয়ে যাব কিছু করার নেই আমার আমি এগুলো মেনে নুব না মেনে নি আর বাকি জীবন যতদিন আছে মেনে নেবো না সমগ্র আমার জীবনে যদি দুটো লোক বাস্তব শুদ্ধ ভক্তির কথা বোঝে সেটা আমি মনে করব মরে যাওয়ার আগে মোর দ্যান সাফিসিয়েন্ট বেশি মনে করব। তো ঠাকুর ওই আচরণ করতেন এটা লোককে ওই ধরে আনার জন্য যেমন মাছকে যেমন বড়শি দিয়ে ভালো ভালো চারা দিয়ে ধরে আনে হস্তিনি এগিয়ে দিয়ে হাতিগুলোকে যেমন ধরে আনে সেরকম ভক্তৃনাথ ঠাকুর ইচ্ছা করে ওই আসনের মধ্যে বসে হরিনাম করতেন আর সহজিয়া কীর্তনের পাটিকে ডেকে কীর্তন করাতেন তাতে যে যেখানে আছে মুসলমানগুলোও চলে আসতো লঙ্গি পরে চা খাচ্ছে বিড়ি খাচ্ছে ওই আড্ডা মারছে ওগুলো বললো জল খারাপ সুন্দর ওস্তাদ এসছে কীর্তন হচ্ছে সব চলে এলো এসে কীর্তন দেখার জন্য লুঙ্গি পরে একটু দাঁড়িয়ে বললো কি কীর্তন বা সুন্দর কীর্তন করছে জড় জগতের লোকে তো ভালো লাগে এদিকে ভক্তিবিনোদ ঠাকুর পাশে বসে রয়েছেন চোখ বুঝে বৃন্দাবনে লীলায় ডুবে রয়েছে এই কীর্তনের কিছু শুনতে পাচ্ছেন না তিনি মনে হচ্ছে আপনার যে কীর্তনে উনি শুনছেন চোখ বুঝে প্রলেন ভক্তিবিনোদ ঠাকুর আপনাদেরকে বোকা বানিয়েছেন আপনাদের মতো বদ্যজীবকে ধরে আনবার জন্য ইচ্ছা করে এই কীর্তনের ব্যবস্থা করেছেন আর নিজে চোখ বুঝে এরকম হরিনাম করতেন গোলক বৃন্দাবনের লীলাতে আর যে সমস্ত বদ্যজীব আসবে তারা দেখবে এই কীর্তনের সামনে ভক্তিবীন ঠাকুর বসে রয়েছেন তা ওই কীর্তন দেখে তাদের ক্ষতি তো হবে কিন্তু ভক্তিবীনদ ঠাকুরকে দেখার সঙ্গে সঙ্গে তাদের লাভ হবে বৈষ্ণব দর্শনের সুকৃতি হয় এমনকি ভক্তিবীনদ ঠাকুর এরকম ব্যাখ্যাও করেছেন তেজিয়ান শুদ্ধ বৈষ্ণব যদি আপনাকে কোনো কথা না বলে কোনো কথা বললো না চুপচাপ রয়েছে ভক্তিম ঠাকুর বলছেন শুদ্ধ বৈষ্ণ গুরু বৈষ্ণবের সম্মুখে গিয়ে যদি কিছুক্ষণ বোঝ থাকো তাহলেও তোমার অনেক লাভ হবে কেন শুদ্ধ গুরু বৈষ্ণবের শরীর থেকে একটা জ্যোতি বেরোয় যেটাকে যারা সায়েন্স নিয়ে পড়েছেন এখানে শিক্ষিত লোক যারা আছেন তারা জানেন একটা ম্যাগনেট অর্থাৎ চুম্বকের গা থেকে যেন ম্যাগনেটিক ফিল্ড বেরোয় যারা শিক্ষিত তারা জানবেন সাইন্স নিয়ে পড়েছেন সেরকম বৈষ্ণবের শরীর থেকে একটা তেজ বিকিরণ হয় তেজ বেরোয় কিছু না করে যদি তার সামনে একটু দণ্ডবোধ করতে আসে সেই তেজটা তার শরীরে ঢোকে যায় আসবেই আসবে কিছু লাভ হবে আর যদি চালাকি করবার জন্য আসে তাহলে খুব গুরুতর চালাকি না করলে তাহলে কেটে যাবে আর যদি অনেক অপরাধ কর নিয়ে আসে তাহলে কাজ হয় না বড় বড় ব্যক্তি দেখা যায় অতি সাধারণ ব্যক্তি কোনোদিন বাস্তব গৌরী মাঠের কথা ভক্তি হয়ে গেল অনেক বড় মহারাজ অনেক দিন ধরে অত্যাচার করছে গোপনে তার ভক্তি বলে কিছু হল না কেন তো কবটা করছে তার অপরাধ করে করে। শেষ হয়ে যেরকম ভাবে আমি বললাম একটা বাস্তব স্বরূপ একটা হচ্ছে বঞ্চনাময় স্বরূপ সেরকম প্রত্যেক শুদ্ধ বৈষ্ণবের জন্য বঞ্চনাময় স্বরূপ আছে যেমন আমি উদাহরণ দিই বংশীদাস বাবাজি মহারাজ তার কাছে গেলে লোকে গালাগাল দিতেন এবং তাড়িয়ে দিতেন এবং কি করতেন গড়গড়াতে গড়গড়াতে কিছু নেই তামাক কিছু নেই গড়গড়াতে টিকা ধরি এরকম টানতেন বট বট করে লোকে গৌড়িত তামাক খাওয়া বাবাজি কি যাব। আবার লোকে যেন বিরক্ত না করে এই জন্য মাছের আজগুলো কুঠিয়ার সামনে ফেলে রেখে দিতেন যারা লোকে জানতেন মাছ মাংস খায় নোংরা লোক আসে না ওই জন্য শুদ্ধ গরি বৈষ্ণব চায় যে আমাকে যেন বেশি লোক বিরক্ত না করে নাম কিনতে গেলে আছে। কিভাবে সারা পৃথিবীকে নাচিয়ে দেবে জানা আছে করে না যেটা বাস্তব ঔষধ এটি দেয় যাই হোক শিল্প ভক্তি সম জৈব ধর্ম থেকে আরম্ভ করে চৈতন্য শিক্ষামিত মহাপ্রভুর শিক্ষা কল্যাণ কল্পতরু থেকে আরম্ভ করে যে সমস্ত কিছু মনশিক্ষা যা কিছু কীর্তন আদি যা কিছু তিনি দিয়েছেন তার একটা গ্রন্থ একটা খালি জৈব ধর্মের কথা বলছি এটা যদি আপনাদের কারোর হাতে পরে আর শুদ্ধ গৌর্বের আনুগত্য যদি আপনারা দেখেন সঙ্গে সঙ্গে আপনাদের জীবন পরিবর্তন হয়ে একটা গ্রন্থ জৈব ধর্ম এরকম ধরনের তার গ্রন্থ আদি অফিসের মধ্যে তিনি অফিস যখন ছুটি মধ্যাহ্ন কালে যখন একটু টিফিন টাইম তখন বসে বসে কীর্তন লিখছেন লোকে বুঝতে পারত না ওই কোট প্যান্ট পরে রয়েছেন বা ভেতরে কিন্তু সদা আনন্দময় হরিভজনে তিনি নিয়ে যেত বাইরের লোক তাকে জানতে পারত না ভক্তিগঙ্গার ভক্তি মন্দা ভক্তি জগতের মন্দায় তিনি প্রবাহ এনেছেন তাকে সপ্তম গোস্বামী বলা হয় ধুরন্দর বৈষ্ণব সিদ্ধান্ত জগতে তিনি ছিলেন যদি আপনারা বাঁচতে চান আমি কয়েকটা গ্রন্থের নাম বলছি এগুলো আপনারা অবশ্যই যারা বৈষ্ণব খাতার নাম লিখিয়েছেন তারা তো পড়বেনই তারা বৈষ্ণব হননি তারাও পড়বেন কয়েকটা গ্রন্থের কেউ জীবন আপনারা ঠকাতে পারবেন গুরু বৈষ্ণবের সঙ্গে অবশ্যই করতে হবে সঙ্গে সঙ্গে প্রথম হচ্ছে জৈব ধর্ম মনশিক্ষা কল্যাণ কল্পতরু মহাপুরুষ শিক্ষা চৈতন্য শিক্ষামৃত তার সঙ্গে সঙ্গে মা যে নামের ওপর লিখেছেন যেটা নাম নামে নামের উপরে যেটা নাম অপরাধ আদি তারপরে ভজন রহস্য আদি লিখেছেন হ্যাঁ নামের উপস্থি নামের ওপর নামের মহিমার উপর লিখেছেন নাম চিন্তামণি ইত্যাদি লিখেছেন অনেক কিছু তিনি লিখেছেন প্রচুর এই সমস্ত গ্রন্থগুলো আপনাদের আলোচনা করতে হবে জৈব ধর্ম আদি এগুলো আলোচনা করলে বিশেষ করে যেটা প্রায় আশি বছর প্রায় এই অধম প্রকাশ করেছিল সেটা হচ্ছে ভক্তি বিনোদ বাণী বৈভব ভক্তিবিনোদ ঠাকুর চলে যাওয়ার পর একবারই বেরিয়েছিল এরকম অনেক সিরূপ চিন্তামণি যেগুলো প্রায় আশি নব্বই বছর একশো বছর আগে বেরিয়েছিল সেই সব গ্রন্থ ভগবান প্রেরণা দিয়ে আমাকে প্রকাশ করিয়েছেন এত মঠে দান করে দিয়ে সমস্ত কিছু থাকে না সব কুড়িয়ে গেছে প্রায় চৌষট্টিটার উপরে ও গ্রন্থ বেরিয়েছে সব প্রায় ফুরিয়ে গেছে কিন্তু দেবানন্দ গড়িয়া মাঠ আছে পারে কিছু কিছু আছে বাকি সব গোপীনাথ গড়িয়া মঠে অনেক অনেক জায়গায় দেয়া ছিল বাকি এরা আবার জর জরস্তি কিছু গ্রন্থে এনেছে এখানে দেবে রাখবে বলে যাই হোক ভক্তি বিনোদ বাণী বৈভব বিশেষ করে যারা বৈষ্ণব জগতের নাম লিখিয়েছেন তারা যদি একটাকট করে পড়েন তাহলে দেখবেন কেউ কোনো দিন জীবনে ঠকাতে পারবে না ভক্তি বিনোদ ঠাকুর তার সমগ্র জীবনে যা কিছু সংশয় সন্দেহ যা উত্তর দিয়েছিলেন এরকম মোটা গ্রন্থ সমগ্র জীবনে যা উপদেশ করেছিলেন যা যা লোকে প্রশ্ন করছে তার উত্তর দিয়েছিলেন সমস্ত ওটার মধ্যে গুমফন করা আছে ওই গ্রন্থটা যদি কেউ পড়ে তাহলে সারা জীবনে তাকে আর কেউ ঠকাতে পারা সম্ভব নয় অবশ্য নিজে সিনসিয়ার হওয়া দরকার এইভাবে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমিন ঠাকুর সমগ্র জীবন কি করলেন এইভাবে চৈতন্য মহাপ্রভুর সেবায় উৎসর্গ করলেন সমগ্র জীবন এবং তিনি বিমলা প্রসাদ সরস্বতী অর্থাৎ প্রভুপাতকে বাদৃষ্টিতে এই যে আমরা বাবা ছেলে সব কথাগুলো বলে থাকি সেগুলো একদম উচিত নয় সমগ্র জীবনে শিল প্রভুপাত ছিল ভক্তিবীনাথ ঠাকুরকে বাবা বলেন নাই গুরু বুদ্ধিতে দেখতেন আর ভক্তিবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন আমার ছেলে এই বুদ্ধি করেন কোনো দিন অপ্রাকৃত জগতের যে বিচার প্রাকৃত জগতের এগুলো লোকে বোঝে না ভক্তিমিনোদ ঠাকুরের যে সংসার শ্রীবাস পণ্ডিতের যে সংসার এই সংসারগুলোকে শিবানন্দ সেনের যে সংসার এই সংসারগুলোকে যদি দিন সংসারের সঙ্গে মিলিয়ে ফেলেন তাহলে ভুল হয়ে যাবে বাইরের দৃষ্টিতে তারা সংসার করেছেন বাইরের দৃষ্টিতে আপনিও সংসার করেছেন আপনার সংসারটা তাদের সংসারের সঙ্গে সমান নয় সেই জন্য ব্যাখ্যা করতে প্রভুপাত বলেছেন যে শিবাস পণ্ডিতের যে যত সংসার পরিবার কলত্র মানে স্ত্রী স্ত্রী যা কিছু এই সমস্তগুলোকে তোমরা তোমাদের সংসারের সঙ্গে মেলাবে না কেন শিবাস পণ্ডিতের সংসার শিবানন্দ সেনের সংসার ছিল সচিদান্দ ভক্তিম ঠাকুরের যে বাইরে দৃষ্টি সংসার আবার এইগুলোকে জেনে রাখবে ভগবানের যে সন্ধিনী শক্তির প্রকটিত নিয়োজন এ কথার মানে এরা বুঝবে না গরিব কট্টর লোক বুঝবে ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিয়োজন সন্ধিনী শক্তি সন্ধিনী শক্তি এই ধানকে প্রকাশ করেছেন সন্ধিনী শক্তি এই ধানকে প্রকাশ করেছেন নবদ্বীপ বৃন্দাবন অযোধ্যা ভগবানের সন্ধিনী শক্তি সন্ধিনী শক্তির প্রকাশ কথা আমি বিস্তৃত ব্যাখ্যা না করলে কিছু বুঝবেন না লাভ হবে না কাজে ভক্তিম ঠাকুরের সংসার শিবানন্দ সেনের সংসার শিবাস পণ্ডিতের সংসার এগুলোর সঙ্গে সাধারণ সাধারণরা সংসারের তুলনা হয় না সমগ্র জীবন তিনি শুদ্ধ ভক্তির মন্দাকিনিকে তিনি বজায় রাখার চেষ্টা করেছেন চিরকাল তিনি অশুদ্ধ যে সমস্ত সহজিয়াগণকে খণ্ডন করেছেন কিন্তু তাকে কেউ সহসা চিনতে পারে নাই চিনতে পারে নাই যখন তিনি অসুস্থ লীলা করছেন ইচ্ছা করে যেমন নরোত্তম ঠাকুর শেষ জীবনে পক্ষাঘাতের লীলা করেছেন হাত পা পড়ে গেছে চলতে পারেন না বক্তৃন্দ ঠাকুরও এরকম লীলা করেছেন শেষ জীবনে হাত পা চলেন না এক জায়গায় বসে দিয়েছেন তুলে দিলে ওঠেন এগুলো হচ্ছে বঞ্চনাময় লীলা জড় যারা যারা সংশয়াত্মা জীব ते के वंचना करगवान यीला जेम भगवान श्रीकृष्ण के अन्न्य पुरान लेखा आज व्यादे तीर मार्लो कृष्ण मरे गलता पुड़े देर भेजे भेजे चले गसब गल्पकथा एग्लो तामसिक व्यक्ति देखे वंचना करार्जन क्योंकि भागवत स्त्र सरकम नीचार्ट भागवते भागवत स्त्र एक बोलें ना भागवत शास्त्र बोल कृष्ण स्वशीर चले गए लेखा কিন্তু জগতের লোককে বঞ্চনা করার জন্য এইসব মহাপটা সনাতনকে রূপকে বোঝাবার জন্য বলেছিলেন যে মহিষি হরণ লীলা কৃষ্ণের যে তীর লাগলো এই সব লীলা হচ্ছে বঞ্চনাময় লীলা জগৎকে বঞ্চনা করবার জন্য যারা ওষুধ প্রকৃতি তাদেরকে ঠক্কি দেওয়ার জন্য এই সব লীলা যখন শেষ সময়তে তিনি সানন্দ সুকতা কুঞ্জে লীলা করছেন অসুস্থ লীলা করছেন সেই সময় মেদিনাপুরের বালিঘায়তে বিশাল অত্যাচার শুরু হলো সহজিয়াগণ যারা ব্রাহ্মণ বলে নিজেকে পরিচয় দেন তারা গৌরীয় মঠের বিরুদ্ধে অত্যাচার আরম্ভ করলেন বলেন এই সমস্ত ব্যক্তিরা বদমাইশ এরা পৈতে দিয়ে দিচ্ছে এদের ব্রাহ্মণ বলে এরা আমরা সমান আমরা ব্রাহ্মণ আমাদের বিচার কত উঁচু এরা কি এরা সব শুদ্র এসব নিচু প্রকৃতির এসব গুলো গালাগাল দিতে আরম্ভ করলো পোপারের বিরুদ্ধে অকথ্য গৌরী মঠের বিরুদ্ধে আন্দোলন শুরু হল সেক্ষেত্রে শ্যামানন্দ পরিবারের বিশ্বাম্বরানন্দেব গোস্বামী যিনি গোপীবল্লভপুরের তখন আচার্য ছিলেন এদের কথা বলতে গেলে আমার অনেক কথা বলতে ইচ্ছে হয় কিন্তু এসব কথা কে শুনবে সময় অত্যন্ত অল্প বলতে গেলে সময় লাগে विश्वानंद गोस्वी उपस्थित छेन्मंत्रण पत्र एल भक्तिमय ठाकुर अवस्था विमला प्रसाद के आशीर्वाद विमला प्रसाद के आशीर्वाद तुम्हें जो विमला प्रसाद के आशीर्वाद को तोमा के स्थपन करते वास्तविक सिद्धान बहुपा का आरभ करलेंड़िए धरे ठाकुर अपनी जो कृपा करें तेज अधम पक्ष सम्भव आशीर्वाद कर लाओ तुम्हें जयुक्त होने गए से लक्ष लोकर सामने खे ब्राह्मण वैष्णव तरतम विचार समस्त स्थापन कर आगुन मत से सभा मन हम आगुन जल्दी से ही सभा ब्राह्मण मुख्य बंद कर दीछी प्रभुपा भक्तिम ठाकुर आशीर्वाद शेष दिन जो सबा चिल्लातेम्भ करल जय विमत सरस्वती की गौरिया मठे जय जो चित्कार करते आरम्भ करल जख जी सभा शेष हलो तक देखा गल हजार हजार लोक प्रभुपा का दौड़े आसचन एक दल लोक हजार हजार लोक सब दौड़े आसान प्रभुपा के जड़िए धरबें चरणे धुली ने সঙ্গে সঙ্গে বিশ্বমানন্দেব গোস্বামী বললেন ইশারা করলেন শিগগিরি এরা এলে প্রহুপাত চাওয়া পড়ে যাবে সঙ্গে সঙ্গে একটা বিশাল আপনাদের ভান্ডারা যখন হয় তখন ডাল সবজি রাখেন বিশাল একটা নৌকা সে নিয়ে হলো আর কলসির পর কলসি প্রহুপাতের চরণটাকে জোর করে ওর মধ্যে রেখে কলসির পর কলসি জল ঢালা হলো বলে কেউ এই মহাপুরুষকে ধরবেন না স্পর্শ করবেন না এখান থেকে জল নিয়ে যান সবাই একটু করে জল নিতে নিতে মুহূর্তের মধ্যে শেষ মহাপুরুষগণের বিচার করতে গেলে কখনো জড় দিয়ে করতে নাই আজকে আমরা ভক্তিমোদ ঠাকুরকেও চিনতে পারতাম না ভক্তিমনো ঠাকুরের কথা বলতে গিয়ে আমাদের বহুপাদের কথা বলতেই হবে কেন আমরা ভক্তিমকে চিনতে পারবো না বহুপাতই চিনিয়েছেন আর অনেক কথা লোকে তোলেন তার মধ্যে একটা সংশয় আপনাদের সামনে সমাধান করে আমি শেষ করব শেষ করতে হবে কেন এদের আমাকে তো আমি জানি না আমি বলতে থাকবো ঘন্টার প্র ঘণ্টা ছ ঘন্টা বৃন্দাবনে চলে পাঁচ ঘন্টা ছ ঘন্টা তো আমি চুপ করে বলতেই থাক বক বক করা আমার স্বভাব সেখানে বলছেন যে ভক্তিমনদ ঠাকুরের ভাষা বড় সোজা একজন অনেক শিক্ষিত ব্যক্তি এই কথাটা তোলেন ভক্তিমনদ ঠাকুরের ভাষাটা খুব সোজা বহুপাদের ভাষা বড় কঠিন বোঝা যায় না বৌপাতের ভাষা কঠিন বোঝা যায় না ভক্তিমী ঠাকুরের ভাষা খুব সোজা আমাদের এক গুরুবর্গ বলেন তাই তো ঠিকই বলেছ তুমি বক্তিম ঠাকুরের ভাষা খুব সোজা বৌপাতের ভাষা খুব কঠিন এটার সিদ্ধান্ত কি হবে এটা বোঝাবার জন্য তখন সেই আমাদের গুরুবর্গ বলে ঠিক আছে ভক্তিমী ঠাকুরের ভাষা খুব সোজা তা তোমাদের কাছে একটা ভক্তিম ঠাকুরের সোজা কথাটা আমি তোমাদের সামনে বলছি সেটা মানেটা আমাকে বুঝিয়ে দাও তুমি তো বললে ভক্তিমথ ঠাকুরের ভাষা সোজা আর ভক্তিমিথ ঠাকুরের ভাষা আমি বলছি তুমি কি বুঝলে এটা আমাকে বুঝিয়ে দাও কি কি মানে বললেন বলে প্রথমেই লোকে জিজ্ঞেস করেছে মায়া কাকে বলে মায়া কাকে বলে মায়া মায়া বললে তো হবে না মায়ার অনেক ডেফিনেশন আছে এটা কোথায় ওখানেও বলেছিলাম আগে তো সেটা এখানেও বলি তো মায়া কাকে বলে এটা ভক্তিম ঠাকুর সুন্দর ব্যাখ্যা লিখেছেন অল্প কথায় এত সোজা ভাষা যে আপনার মাল জল খেয়ে নেবেন কিরকম ভাষাটা বলছেন ভক্তিময় ঠাকুর বলছেন ভগবানের স্বরূপ শক্তিই হল শক্তি ভগবানের স্বরূপ শক্তিই হলো শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ ভগবানের স্বরূপ শক্তি না থাকলে যাহার কোনো অস্তিত্ব পাওয়া যায় না তাকে বলে মায়া শক্তি এবার আপনি কি বুঝলেন বাংলাতে ট্রিপল এম করেছেন ট্রিপল তিনবার এম এ করেছেন তাকে আমি সামনে বসিয়ে জিজ্ঞাসা করব। এই কথাটার মানে কি বুঝলো ভগবানের স্বরূপ শক্তি হল শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ ভগবানের স্বরূপ শক্তি না থাকলে পরে যার অস্তিত্ব থাকে না তাকে বলে মা শক্তি এবার কি বুঝবেন ব্যাখ্যা করে বুঝিয়ে দিন আমাকে কেউ পারবে কেন সে জানেই না ভক্তিমো ঠাকুরের ভাষাটা মানে কি এটা অনুভব করতে পারবেন যা সব কথা আমি পরে আলোচনা করব আজকে তো সময় হয়ে এলো এখানে সময় হয়ে এলো আমি তো এখানে নিয়ম ভঙ্গ করতে পারি না প্রচুর কথা বলবার ছিল কালকে সকালে পুরুষোত্তম মহিমা আর পারলে ভক্তিমনাথ ঠাকুরের আরও কিছু কথা পারম্ভিকভাবে শুরু করব কালকে সকালে কথা আমাদের বন্ধ হবে না কথাই হলো প্রাণ কালকে সকালে সাতটার থেকে নটা এখানে চলবে হরিকথা বন্ধ নেই এমনকি কালকে রাত্রিবেলা যদি সময় পাই আমি কালকে রাত্রি যদি সময় পাই আমাকে যদি একটা লোকও থাকে बृंदावुंडी जखे बसबाद करत से एकजुन सामने एक जन जंगल चारिदी के खाली नीचे सूर्यनारायण भगवान और गुप्त भावे बस एकजे सामने दिन दिन हरिघा लोक अब क्यों नहीं ठाकुर सामने बोल तुलसीदेवीर सामने क्यों नहीं फाका पागल मत बोले जागवान के शुने जा তো এটা কিছু প্রাপ্তির জন্য না সম্মানের জন্য সূর্যকুন্ডে যারা জানে যারা প্রমাণ তারা জানে আর যারা জানে না বিশ্বাস করবে না তাই যে আমার সামনে একটা লোক থাকলে আমি শুরু করে দেবো আর ভাগবতের মহিমা আমি কিছু আলোচনা করে করব এখানে ওখানে যেহেতু আপনারা একটা দিন নষ্ট করলেন তার একটা জের আছে কথা যেন তোলা থাকে কেউ না কেউ কখন শুনবেন ওইজন ভাগবতের মহিমা কিছু আলোচনা আমি করব। আজকে পারলাম না আমাকে ক্ষমা করবেন অনেক কথা বলবার ছিল অনেক গম্ভীর কথা আমি আলোচনা করতে চাই কিন্তু পরিস্থিতি এমন আমি পেরে উঠি না যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা বলে আমি শেষ করছি নৈবাত মনো প্রভুর পূর্ণ নৈবাত মনো প্রভুর পূর্ণ মানম জনদুষ করুণে যান চাৎ মনে প্রতি যুখশ্রী যেমন ভাবে আয়নাকে আপনার মুখের সামনে রাখলে আপনি বিকৃত মুখ ঠিক বিকৃত মুখটাই দেখবেন আপনার হৃদয় যদি সরল হয় সুন্দর হয় সেইটি দেখতে পাবেন সেরকম শুদ্ধ গুরু বৈষ্ণবের সম্মুখে আপনি থাকলে তার সম্মানী দিন অপনা অপমানই করুন কিছু যায় আসে না সেই বলছেন প্রহ্লাদ মহারাজ বলছেন যেমন দর্পণের সামনে তুমি নিজের মুখ দিলে দেখো শুদ্ধ গুরু বৈষ্ণবের সামনে যে বিকৃত মুখ নিয়ে যাবে ও ঠিক বুঝতে পারবে ও ঠিক বুঝতে পারবে সেই বলছেন আজকে এখানে সমাপ্ত করা হোক বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু চ পতি পাবন